করে নিজের ঘরের মা বোনদেরকে বাচ্চাদেরকে শোনাবেন আমাদের নবী জীবন হল আমরা কস্তবিল বইটা সব হাতে রাখবো কস্তবিল কসদুসবির ছোট্ট একটা বই এই সুলুভ ও তরিকার কি জিনিস আত্মশুদ্ধি কি জিনিস আসলে কি জিনিস মসজুদ কি এর মকসুদের সহায়ক কি মকসুদের বহির্ভূত কি দোসর মিত্রের সংক্ষেপের সমস্ত জ্ঞান পেয়ে যাবেন হাকিমুল খানি রহমতুল্লাহর কিতাব মকসুদুল কি বলে ফজদুসভিল ফজদুল এর বইটা সকলের হাতে থাকা জরুরি আজকে যা পারেন সংগ্রহ করবেন সকলে পারবেন না যারা পারবেন এই সামনে স্ত্রী আসা পর্যন্ত কয়েকবার দোহরাবেন পড়ে করে আর যারা কিনতে না পারেন না পান তারা আপনার আল্লাহ থেকে বা লাইব্রেরিতে সংগ্রহ করে নেবেন মোটামুটি ধরা সকলের সাথে কিতাবটা সঙ্গে সাথে থাকতে হবে নতুবা আমরা যেটা উদ্দেশ্য সেটাকে আমরা উদ্দেশ্য মনে করতেছি না যেটা উদ্দেশ্য নয় সেটাকে উদ্দেশ্য বানায় বসে আছি আমরাও কিন্তু হকের ভিতরে আইসেও সঠিক রাস্তা আইসেও আমরা দোস্ত খাটে মরতেছি কিন্তু আমাদের রাস্তা অতিক্রম হচ্ছে না রাস্তা অতিক্রম হচ্ছে না হ্যাঁ মুরব্বী বলেছিলেন যে কুলু যে ধান ভাঙায় বন্ধ করে একখান খোল মুখে এক বাড়ি সে কি তো যে ঘান ভাঙায় মালিক সে জাল মনে এক জায়গায় বসে বসে বলতে ঘুরতে লাগাই দিছে তো বলায় থাকে ওর বারবার উঠিয়ে আসা লাগে তাইতে ঘন্টা ভাজিয়ে দেওয়ার গলায় তো যদি ঘরে তাহলে ঘন্টা ভাজবে তো চিন্তা করেছে ঠিক আছে এখন আর ওড়ায় থাকে ভাগে দিবে তা তো আমি বিনিভেললাম তো ওই করে ঘুরতে থাকে ঘুরতে থাকে যদি একটু শুধু ঘন্টা না নাড়ে ঘন্টা যদি না মালিকের বাড়ি মারে অত হাঁটতেছে কিন্তু আমার বাড়ি খাওয়া না খাওয়া নির্ভর করে ঘন্টা নাড়ার সাথে এখন তার একদিন সারাদিন খেলে তাড়াতাড়ি এক ঘন্টা নাড়তেছে কয়েক ঘন্টা পর মালিকের দেখেছে ঘন্টা খাওয়া অত শোন গান হলো না কথা হ্যাঁ দোস্ত তার মানে সে উদ্দেশ্যে বে উদ্দেশ্য বানিয়েছে আসলে গণ্ডা মারা উদ্দেশ্য নাকি ঘুরা উদ্দেশ্য ছিল আজ দোস্ত আজকে আমরা যে সিলছে আসি বায়াত হই আমরা অধিভা আদায় করি অধিভা আদায় করার উদ্দেশ্য নাকি আমাদের গুণা ছাড়া উদ্দেশ্য গুণা ছাড়া উদ্দেশ্য অধিভা উদ্দেশ্য নাকি সুন্নত মানার উদ্দেশ্য এখানে একজন শূন্যত মানবে না গুনা ছাড়বে না বসে বসে করে। আদায় করবে এলোক অধিকারে আসল বানায়নেছে বায়াত করে দেওয়া আসল বানিয়েছে মতো বসে বসে গন্ডা নার্থ ঠিক কিনা সেজন্য দোস্ত কল্প সভিজ সকলে মনে করে কিনবেন এবং যাউল আমাল বইটা জাজাউল আমাল উর্দু না হলো জাজাউল আমাল বাংলা না হল সুখ দুঃখ কেন অথবা কর্ম গুণাই সুখ দুঃখ এরা আরেক নাম হলো কর্মগুনেই সুখ দুঃখ কিন্তু আসল নাম হলো যা যা লাম এই দুই বোঝ আমাদের সঙ্গে থাকে দোস্ত তাহলে আমরা আসল উদ্দেশ্য বুঝতে পারবো যে মুরিদ কেন হতে হবে সেলসেলায় কেন আসতে হবে অনেক লোক আছে যুগ যুগ ধরে মুরিদ হয়ে রয়েছে কোন পরিবর্তন নেই যে সেই যে সেই ঘটনাটা কি আসলে বোঝাই নেই যে সেলসেলা আসার উদ্দেশ্যটা কি সেলসেলায় আসার উদ্দেশ্য ছিল দোস্ত গুণার থেকে বাঁচা আসে সে বুঝে নিয়েছে সেলছেলে আসার উদ্দেশ্য লোক অধিবাদ এখানে আর রুদুরে দাঁত খাওয়ানো না দেওয়া পারলে হাত পা দেওয়া তাই নাকি এগুলো উদ্দেশ্য এগুলো একটা উদ্দেশ্য উদ্দেশ্য ব্যস্ত যতক্ষণ আমরা গুনা বর্জন করতে না পারবো যার ভিতরে যে রোগ আছে গোপন রোগ আর সদর রোগ গোপন গুণা সদর প্রকাশ্য গুণা সব গুণা একে একে ছাড়তে শেখবো ছাড়তে পারবো তবে আমি উদ্দেশ্য উঠতেছি একদিনে না পারলে এক মাসে এক মাসে না পারলে ছয় মাসে ছয় মাসে না পারলে ছয় বছরে তবু গুণা আমাকে ছাড়তেই হবে জানার উদ্দেশ্য কোনোদিন পূরণ ভাবনা দোস্ত উদ্দেশ্য কোনোদিন ইসলা হলই না বদি বাধা করলো দোস্ত বোধ হাতিয়া দিল দুধুরে বোধ তেল লাগাইলো বহু দুধে হাসি খুশি রাস্তা খাওয়ালো খুশি করে দিল এসব খুশির কোনো অর্থ থাকবে না আমি গুণা ছাড়তে না হবে আসল মাস গুনা টাও ইসলাম হয়ে আসো সায়না কাছে রাখতেন তারপর কি এসলা হয়েছে যদি ওনারা এর এরপর বায়াত করতেন তারা বায়াতে পারতেন কথা বায়াত গুনা ছাড়া ইসলা হক দোস্ত সেজন্য হাকিমুল ধরা দিয়েছেন জাহিরি অঙ্গ দ্বারা যেসব খরচ কাজগুলি করা হয় এইগুলো করতে পারা কাজ সুনতে কাজ এমনি ভাবে জাহিরি বাতিনি সমস্ত ঘুনাগুলি বর্জন করা চোখের ঘুনা বর্জন করো চোখের দ্বারায় টিভিও দেখে না ছবিও দেখে না নগ্ন ছবি উল্লঙ্গ ছবিও দেখে না ছবি দেখবো না কিন্তু কাজা মানুষ দেখা যাবে কাছে দেখা যাবেই না ভাবিকে দেখো না শালীকে দেখো না শাস্তু বোন মামা তো বোন খালাত বোন প্রভত বোন দোস্ত প্রতিবেশী বোন প্রতিবেশী ভাবি যত রকমের ভাবি চাবি আছে সব গুনা সাবি দোস্ত ভাবি বলে সব গুনা স্থি দুনিয়াতে বেশি গুণা হয় ভাবিদের সাথে ইসলাম সেজন্য দেওয়ার সঙ্গে ভাবির সঙ্গে পদার হুকুম এত বেশি জোর লাগাইছে কিন্তু দোস্ত যদি মানুষ ভিতরে ভিতরে সমস্ত গুণার লাইন রাখে অবৈধভাবে গোপনে গোপনে এসে কাম চালা যাচ্ছে মৃত হয়েছে জিক্রি করে যাচ্ছে অধিকার করে যাচ্ছে ইস্তমা ঠিকমতো আসতেছে দোস্ত উদ্দেশ্যের কাছে এমনি ভাবে রেয়ার রোগ আছে রেয়ার রোগ অহংকার রোগ আছে অহংকার রোগ কি নিজেকে অন্যের থেকে একটু উত্তম মনে হয় আমি একটু উত্তম একজনের থেকে যদি নিজেকে উত্তম মনে হয় সে ব্যক্তি অহংকারী তাহলে দশজনকে যদি দশজনের থেকে নিজের উত্তম মনে হাঁকালে কতগুলো অহংকারী একশো জনের থেকে উত্তম মনে কতগুলো অহংকারী লোকের থেকে অহংকারী লাখ লোকের থেকে উত্তম মনে অহংকারী চিন্তা যদি এরকম নিজেকে আফজাল মনে হয় উত্তম মনে হয় যোগ্য মনে হয় আর অন্যদিকে অযোগ্য মনে হয় অনুত্তম মনে হয় বিশের বাসায় তাকে অহংকারী বলা হয়েছে যার ভিতরে কণা পরিমাণ অহংকার আছে সে ব্যক্তি যত রোজান আমার থাকুক না কেন যত এলিমের আমলের পাহাড় নিয়ে আসুক না কেন আমার এই অহংকারের কণা এ বারুদ এমন বারুদ হাইড্রোজেন অ্যাডম বমের মতো আকারে ছোট্ট কিন্তু যখন নাকি বাস্ট হয়ে যায় দোস্ত বহুত বড় বড় বিল্ডিংকে বহু বড় পাহাড়কে তুলে তোলা করে দেয় সেজন্য বলেন এই সমস্ত গুণার থেকে বাসা আলমের জন্য খরচ অনআালনের জন্য খরচ সাধারণ লোকের জন্য খরচ পাবলিকের জন্য খরচ চাকরিজীবীর জন্য খরচ কৃষকের জন্য খরচ শ্রমিকের জন্য খরচ পুরুষের জন্য খরচ মহিলার জন্য খরচ আচ্ছা হাকিম মোহাম্মদ থানায় খরচ করেন সমস্ত কবির অভিনয় অর্জন করে সমস্ত ফরজ হুকুম পালন করতে পারা সমস্ত ওয়াজি হুকুম পালন করতে পারা সমস্ত সুন্দর হুকুম পালন করতে পারা এটা হল বেলায়তের অলি আল্লাহ হওয়ার সর্বনিম্ন স্তর এতরূপ স্তরে অলিয় আল্লাহ সকলের জন্য আলাদা সমানভাবে ভারত দিয়েছে আলেম হাও অন আলেম হক বড় হুজুর হক ছোট হুজুর হাও ইমাম হাউ মজদিন হাউ মুসলিম হোক মুক্তাজি হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক গরিব হোক ধনী হোক চাকরি হওয়া ব্যবসায়ী হোক দূরত্ব গুণা ছাড়তে হবে আল্লাহ হতে হবে এর কোন বিকল্প নাই এই স্তর সকলের জন্য খরচ সকলের জন্য আছে মানে ফরচ সব আয়ত্তে আনার পরে সমস্ত হারাম কাজ থেকে বাঁচতে পারা শিখের পরে সমস্ত ওয়াজিব এবং সুনুদ মহকদা আয়ত্তে আনার পরে ওগুলোকে পুঙ্খানুপুঙ্খ ঠিক রাখার পরে আরো যদি উপরে উঠতে চায় সেটা হল নিজেকে নিজের অঙ্গ সব সময় নকলের ভিতরে লাগাই রাখা আর নিজের দিলটাকে জিগির ভিতরে লাগায় রাখা এটা হলো উচ্চাঙ্গের অলিয়াল্লাহ এই দরজার অলিয়াল্লাহ ফরজ না এই বলেন যে এই দরজার অলিয়াল্লাহ সকল মানুষ হতেও পারে না আল্লাহ পাকে খাস বন্ধরা হয়ে থাকে গোটাকে বলা হয় বেলাতে খাস আর আগেরটাকে বলা হয় বেলায়েতে বেলাতে সকলের জন্য ফরজ দোস্ত সেজন্য আমাদের সকলের জন্য আমরা অলিয়াল্লাহ না হই অলি আল্লাহাম তো না হতে পারি অর্থাৎ যদি গুণা ছাড়তে না পারি এটা এমন নয় অলি আল্লাহ না হলাম তাতে কি আছে যেমন তেমন সাধারণ মুসলমান থাকলাম সাধারণ মুসলমান হলাম কি করে মুসলমান হতে পারে মুসলিম হে ইমান দাররা ইমান আনস একটা ফর্দ দেখছো আর একটা ফর্দ দেখো কি ইতাকুল্লাহ হকা তুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার হকাতায় করে হাকিম মোহাম্মদ মুজাদুদ্দিন মিল্লার মনোনা আসামি থানবিরাই আল্লাহ তালাকে হকা দা করে ভয় করার তফসি করেছেন আমার শাহেকদার কাতিল শোনাইছেন হকাত মানিয়েল কামান ইমানের বদৌলতে তোমরা যেরকম কুফুরি সিরিকে ছাড়ছো মূর্তি পূজা দুর্গা পূজা ছাড়ছো ইসলামের বদৌলতে তোমরা সকল গুণা সকলগুলো খেলো তবে হত্যা দুকাতি হবে আর যখন নাকি মানুষ ইমান আনলো হপকা তুকাতি করলো এরপরে মৃত্যুবরণ করলো সে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করলো মুসলিম হাসিল করে আসতে হবে হয়ে আল্লাহর সাধারণ ওলি হতে হবে বেলা করলেই আল্লাহকে সকল মানুষকে মুসলমানের তালাত থাকছেন মুসলমান হওয়ার জন্য সাধারণ ভাবে সকল গুণাবর্জন করা ফরজ মানুষ যখন নাকি সকল গুণা বর্জন করে সকল ফরজবাজীত অর্জন করে বেলায়েতে আম্মার দৌলত হাসিল করলো এ ব্যক্তি দোষ একজন কামেল মুসলমান হয়ে গেল এরপরে যদি সে আরো উন্নত মুসলমান হতে চায় তাহলে সার্বক্ষণিকভাবে নিজেকে নফলের ভিতরে লাগাই দিবে আর নিজের দিলটাকে আল্লাহ সিক্রের সঙ্গে লাগাইতে পারলে সে উচ্চ ফর্জের আল্লাহ কিন্তু দোস্ত আদর হাকিম আলহমদ থানের মতেন যদি তোমরা উচ্চ ফর্জের অলি আল্লাহ হতে বেশি নফলে লাগিয়ে গেছ বেশি দিকিরে লাগিয়ে কিন্তু ফরজ ফরত করে দিলে অথবা গুনাহের ভিতরে জড়িত হয়ে গেলে রিয়ার ভিতরে জড়িত হয়ে গেলে অহংকারের ভিতরে জড়িত হয়ে গেলে মুসলমানকে মানুষকে কষ্ট দেওয়ার কাজে জড়িত হয়ে গেলে কিন্তু একজন এত বুজা বসেছে পাগড়ি বাঁধা একজন একদিন পাগড়ি খেলা গেছে এক জায়গায় এখন হারে এখন কি করবে পাগড়ি না সে পাকতেছে না মাতাল হয়ে সে অন্য কিছু না তখন লুঙ্গি খুলে রুমি খেয়ে পাকড়ি বানে দোস্তে পাগড়ি বানে এখন তারা নফল নিয়ে বাড়াবাড়ি করে জিকির নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু দোস্ত হারামতেছে না হারাম ছুটতেছে ফরত ছুটে যাচ্ছে অন্য রোগে আক্রান্ত যাচ্ছে তাদের অবস্থা এরকম হয়ে গেছে হাকিমেরা আসলে দোস্ত জুলাই হয়ে যায় বড় সে বড় আলেম হলো থানের কাছে গিয়ে দেরা খেয়ে গেছে বড় সে বড় আলে থানের দপ্তরের কাছে এত জিকির তোমার এখন শুদ্ধ হয়নি তুমি মানুষের সাথে পড়ার ব্যবহার একজন আলেম গিয়েছে জিকির আসকার করে কিন্তু মানুষের সাথে ব্যবহার করে না আমাদের থানের দপ্তরে তাকে শাস্তি দিয়েছেন কি তোমার জিকির বন্ধ জিকির বন্ধ জিকির বন্ধ করা দিয়েছেন শাস্তি দিয়েছেন কি তোমার রাগ দেখাও কিজন নিঃসর অহংকার আছে অহংকারের যার অপারেশন করতে হবে কি মুসলিম লীগের সাফ করবা দিন আমি আবার দ্বিতীয়বার হুকুম না দিয়ে সাফ করার কাজে লাগা এবং তিনি অপারেশন করতেন এই জন্য ওনারা হয়েছে তুমি মিরাজি মানুষ মিরাজ নিয়ে এসেছ জিজ্ঞাসার কারণে অহংকার আরো বেড়ে গেছে যার পেট খারাপ থাকে তারা ভিটামিন খাওয়ালে ভিটামিন খাওয়ালে কি স্বাস্থ্য ভালো হয় না খারাপ হয় কারণ পেট রুগী ভিটামিন হজম করতে পারে না পেটটা আগেরতে খারাপ আছে ভিটামিন দিয়ে আরো খারাপ করেছিলাম এতে স্বাস্থ্য অনুভূতি হবে না আরো দিয়ে যাবে অবনতি না যাবে বুঝতে হবে বুঝতে হবে অনেক লোক আছে যাই বলতো আমি কিছুদিন জিজ্ঞাস করা করে এখন আমি উঠতে বসতে শস্য দেখি আমি নূর নূর দেখি ও মনে করেছে এ কথা কইলে যে খুব নিকট স্থান দেবে এমনকি খেলা দিয়ে দেয় নাকি অদরত শুনে বলেন যে তোমার দেখা দিয়েছে মাত্র অতিরিক্ত জিক্র হয়ে গেছে আগে তুমি চিকিৎসা করাও মাথায় ঠান্ডা খাবার খাও বন্ধ করে দাও দোস্তা দোস্ত উনি মাপতেন কি দিয়ে এলোকর সব ভালো হয়েছে কিনা চরিত্রের পরিবর্তন হয়েছে কিনা রাগ দমন হয়েছে কিনা চোখের হেফাজত হয়েছে কিনা জিব্বার হেফাজত হয়েছে কিনা এমনি ভাবে অহংকারের দমন হয়েছে নম্রতা আসছে কিনা দোস্ত মানুষ সাথে আশার ব্যবহার ভালো হয়েছে কিনা মামলা মশলা দুরস্ত হয়েছে কিনা আমলার দাঁড়িয়ে দিন দাঁড়িয়ে আসছে কিনা হকুল্লা হক করে চলার যোগ্যতা আসছে কিনা এগুলো তিনি এগুলো নামে হকা তুপাত হক্কা দুপাতি হকা দায় করে ভয় করতে হবে সহজ কথা এটা এক দুদিনের সবক না এক দুই মাসের না এক দুই বছরের সবক না সারা জীবন সচনা করে কান্তে কান্তে দোস্ত ভয় পিতেছিলেন রায় করতে পারলাম কিনা বাকি না কিন্তু আমাদের বুজুর্গরা কি বলেন বাস লেগে দাও লেগে দাও কাজে লেগে দাও কাজে লেগে দাও চেষ্টা করে কান্নাকাটি করো কাটাওয়া করো দোয়া করো আল্লাহাক মাহরুম করবেন না যদি কভার ভালো থাকে দোষ তো অল্প দিনে কাম হয়ে যাবে আর যদি একবার বড় কামের ওই আল্লাহ হতে না পারো বলেন যে আল্লাহ আগ্রব বলে যাক এই সহি সিলসিলার সহি মেহনতের বরগতে আল্লাহ আগ্রব বলে যাক গুণাব অর্জন করা তৌফিক দিয়ে দেবেন সকল ফরজবাজি শুনতে মক্কতা আদায় করা তফিক দিয়ে দেবেন কম আজ কম ইমানের সাথে তবার সাথে মর মুসিব হয়ে যাবে আসিমুল থানায় বলেন যে গ্যারান্টি দিতে পারি তো আবার সাথে ইমার ইনশাল্লাহ তো শুধু লেগে থাকো আগের থেকে লাগো যৌবন কালে লাগো বাল্যকালে লাগো সবার সাথে লেগে দাও যত আগে লাগবা তত ফায়দা হবে যার তাকুয়ার বয়স তাকুয়ার মেহনতের বয়স যত লম্বা হবে সে লাভ বেশি হবে দোস্ত যে আমলের বয়াস যত লম্বা হবে তার ফায়দা বেশি হবে এরকম দোস্ত যার জিক্রি করার বয়স যত লম্বা হবে আর যত পরে লাগবে সে তত বেশি সেদিন আমি একটা কথা বলে থাকি দোস্ত আমাদের বইতে আছে না খরগোসার কষ্টবের কিসা খরগোসার কষ্ট পাল্লা দিছিল দোস্ত জিতেছিল কে কষ্ট দিয়েছে সর্বোচ্চ ঠেকে গেছে কারণ কি খরগোশের ভিতরে আসছে আমি যোগ্যতম আমার গুণ আছে আমার ক্ষমতা আছে আমার শক্তি আছে আমি চালান লাভতে ফালতে আমি গন্তব্য থেকে যাব। আমার এত আগের থেকে দৌড়াদি করার দরকার কি ঘুমায় থাকি এই গাফলাতে পাইছে ওকে ওর যোগ্যতার কারণে যোগ্যতার অহংকারের কারণে ওর গাফালি বানাইতেছে দোস্ত বসে পড়েছে ওর শুয়ে পড়েছে সুতি শুতে সুতি শুতে শুদ্ধি শুতে এমন সবাই শুয়েছে দোস্ত আর জায়গার শুধু টফি নাই উঠার তো অভিযায় নেই এর আগে কর্তব্য ছাড়া গন্তব্যস্থলে ছেড়ে গেছে ঠিক ঠিক এমনি হবে দোস্ত আল্লাহ পাক রব্বল আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত গন্তব্যস্থলে তাকুয়ার সাথে দবার সাথে ইমানের সাথে আমাদের সাথে আল্লাহর মহব্বত সাথে পৌঁছাবার জন্য গন্তব্যস্থলে দেওয়ার জন্য একটা দরদি প্রতিযোগিতা দিয়ে দিয়েছে কিন্তু এক ধরনের লোক দোস্ত খরগোশের পাট করে আর এক ধরনের লোক এক ধরনের কষ্ট পাঠ কি কষ্ট কাজে আমি হারাম অযোগ্য আমি নালায়েক নালায় আমি দুর্বল আমি আশা রাখি নিরাশ না তবে যোগ্যতা আমাদের ওঠেও নাই সে আজও চেষ্টা করে কালের চেষ্টা করে রাত্র চেষ্টা করে দিনও চেষ্টা করে সকালে চেষ্টা করে সন্ধ্যার চেষ্টা করে তাহলে কষ্টব কি করে সবসময়